সমাধান রহমতাত রিম আলহামাত রসুলিলজমাইন আমি যিনি আল্লাহর ভূমি থেকে আল্লাহর জমিন থেকে উৎখাত করার জন্য প্রেরিত হয়েছিলেন আমাদের তাকমান থেকে হবে আয়াত নম্বর তেরোতে আল্লাপাকবুল আলমান হাকিমের উপদেশ যা উপদেশগুলি এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকরুল আলমিন এরশাদ করেছেন ওয়াইজ কালা লোকমান স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে বলেছিল সে তার ছেলেকে উপদেশ দিচ্ছিল নসিহত করছিল প্রথম নসিহত প্রথম উপদেশ ছিল কিছু কিছুকে শরিক করিও না আল্লাহর অংশীদার স্থাপন করিও না কারণ শিরক আল্লা জুলমান আজিম শির্ক হচ্ছে অবশ্যই বিরাট জুল সবচেয়ে বড় জোল হচ্ছে শিরক জুল হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সবচেয়ে বড় জল শির্ক আর কুফুরি নাস্তিকতা আল্লাপাকের হকের ক্ষেত্রে দ্বিতীয় জুলম হচ্ছে আল্লাপাকের এবাদতের কোনো কিছু নষ্ট করা আদেশ আল্লাহ পাক যা ফরজ করেছেন কিছু ছেড়ে দেওয়া অবহেলা করেই হোক না কেন অথবা কোনো হারাম নিষিদ্ধ কাজ করে ফেলা এটাও জুলম আল্লাহর হকের ক্ষেত্রে আর আর একরকম জুল হচ্ছে জুলমুল এবাদ মানুষের জুলম করা আল্লাহর সৃষ্টির সৃষ্টির উপর করা তিন রকমের জুলম ইসলামের ভাষায় কোরআনের ভাষায় রয়েছে মানুষ শুধু ওই তৃতীয় জুলমটা বুঝে এক সৃষ্টি যদি আর এক সৃষ্টি করে এক মানুষ আর এক মানুষ করে সেটাই শুধু বুঝে সবচাইতে বড় জুল হচ্ছে আল্লাহর হক নষ্ট করা এই সির্ক সবচাইতে বড় জুলম সেই জন্য পাক সীরকের গনহার অবস্থায় কেউ যদি মারা যায় কখনো মাফ করবেন না ওই অবস্থায় মরে গেলে তবে আল্লাপাক এত দয়াবান যে সির করার পরেও নাস্তিকতার পরেও কুফরির পরেও যে কোনো পাপ করুক না কেন যদি মতের পূর্বে তবা করে নাই সংশোধন করে নেয় অন্তর থেকে তাহলে আল্লাহ মাফ করবেন অন্য অন্য ক্ষেত্রে যদি গনার অবস্থায় মরেও যায় আল্লাহ যা চাইবেন যতটা চাইবেন আল্লাহ মাফ করবেন আল্লাহ চাইলে মাফ হবে জরুরি নয় যে মাফ যাবে আল্লাহ পাকের পরে মাতা পিতার হক মাতা পিতার হকের কথা লোকমান হাকিম নিজে বর্ণনা করেননি কারণ তাতে যেহেতু ছেলেকে উপদেশ দিচ্ছেন ছেলেকে উপদেশ গিয়ে যদি বলেন মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে তো নিজের যেন একটা স্বার্থ বা অংশ আছে এদিকটা ফুটে উঠবে সেজন্য তিনি এই উপদেশ দেন নি আল্লাপাক বললেন যে দেখো আল্লাহ পাকের পরে মা বাবার হক রয়েছে সেজন্য আমি এই লোকমান হাকিমের উপদেশগুলির মাঝখানে এই বিষয়টি উল্লেখ করেছি তারপরে আল্লাপাক উল্লেখ করেছেন ওবাসাইন আল ইনসান আবি ওয়ালি যে আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না আল্লাহর তোহিদ একমাত্র প্রতিষ্ঠা করবে শিরক মুক্ত হবে অবিল আলেদিন এহসান্না আর তারপরে হচ্ছে মাতা পিতার হক তাদের সাথে সদাচরণ করবে दीस द्वारा स्पष्ट आल्ला पा हक हम पितार हक आल्ला लालित पालित बड़ हवा शक्तिशाली हवा बुद्धिमान हवा शिक्षित हवार पीछने आल्ला पा सब उपाय तैर माता पिता आल्ला तर के जी अपार जत्नर जन्म जत्नर जन नियोजित ना करत आल्ला पा তাহলে কখনো আপনি আমি কেউ পৃথিবীতে আসতো না করিসানি দেহ আমি মানুষকে নির্দেশ দান করেছি বেওয়ালে দেহি যে মানুষ তার মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে এখানে বেওয়ালে পর্যন্ত বলেছেন এহসান করতে হবে সদ ব্যবহার করতে হবে সদ আচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে সদ আচরণটা কেমন প্রত্যেক ব্যক্তির জন্য পৃথক পারে যার বাপ মায়ের জন্য যেই রকম ধরনের সেবার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে সদ ব্যবহার করা কোন বাপমা সচ্ছল পয়সার প্রয়োজন নেই কিন্তু পাশে থাকার প্রয়োজন রয়েছে চিকিৎসার জন্য একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে ভালো কথার প্রয়োজন রয়েছে ইত্যাদি ইত্যাদি আর্থিক আছে রয়েছে। তারপরে যে যেকোন রকমের দায়ক কথা থেকে কাজ থেকে আচরণ থেকে বিরত থাকা এগুলি হচ্ছে সদ্ব্যবহার সদ আচরণটা অত্যন্ত ব্যাপক মানুষের সাথে আর বিশেষ করে বাপমায়ের সাথে আল্লাপা আক্রাবুল আলমিন এই সুরে আনকাবুত্যা সুরের লোক মানে এই মাতা পিতার সাথে সদ ব্যবহারের বিষয়টি আল্লাপাক উল্লেখ করেছেন তার সাথে সাথে মাতা পিতা যদি অন্যায়ের কথা বলে তাদের কথা মানতে নিষেধ করেছেন এর প্রেক্ষাপট হচ্ছে যে মক্কি সুরা আর মক্কাই যেই সময় এই সুরাগুলি নাজল হচ্ছে সেই সময়ের পরিস্থিতি এমন ছিল যে বেশ কিছু যুবকরা ইসলাম গ্রহণ করছে সেই সময় বাপ মা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে বরং অনেক বাপ মা একবারে বল প্রয়োগ করার চেষ্টা করছে মা পানাহার ছেড়ে দিয়েছে বাবা তুমি যদি এই মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে না আসো আমাদের ধর্মের দিকে তাহলে আমি না খেয়ে মরে যাবো আল্লাহাক সতর্ক করছেন সদ ব্যবহার করো ভালো আচরণ করো কিন্তু পাপের কাজে বললে সিরকুফুরি করতে বললে গোনহার কাজের জন্য বললে যে আমার জন্য ওই হারাম জিনিসটা নিয়ে আসো আমার জন্য ও তার বলবে না হারাম জিনিসটা নিস। বিড়ি সিগারেট নিয়ে আসতে বলছে বাপ ছেলেকে বলছে হাট থেকে বাজার থেকে বিড়ি সিগারেট কিনে নিয়ে বলছে জরাদা নিয়ে আসবি কিন্তু হারাম যা ওর সাথে মারামারি করে পারিবারিক গুলি থাকে গ্রামের ঝগড়া বিবাদ থাকে এতে এইরকম কাজ করে মারামারি করতে ছেলে যদি না ছেলে ভালো মানুষ যায় না তাহলে বাপ বড় ভাইরা মারধর করে যাবি না কেন অন্যায়ের জন্য বাধ্য করে আল্লাহ বলছে খবরদার শুনবে না অন্যায় কথা শুনবে না আল্লাপাক সদ ব্যবহার করতে বলেছেন তারপরে বিশেষ করে মায়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন কত কষ্ট করেছে দশ মাসে অফিসা লুফিয়া আমাইন আর ভূমিষ্ঠ হওয়ার সময় কি প্রসব বেদনা হয়েছে যখন মরণ ঘনিয়ে এসছে চারিদিক থেকে আর বাসবে না মনে হয় আপনার মা হয়েছে যখন ছেলে ভূমিষ্ঠ হয়েছে সমস্ত কষ্ট স্তন্যদান করতে হবে দুধ দিতে হবে হুফি আমাইন আর সেই শিশুর দুধ ছাড়াবে দুই বছরে কোরআনের আয় স্পষ্ট করে যে দুধ পান করার অধিকার শিশুর হচ্ছে দুই বছর আল্লাহ ফাকর নয় বলেছেন ওয়াহু আলু গর্ভধারণ এবং দুধ ছাড়াবে দুধ পান করাবে এর মেয়াদ হচ্ছে সালাহ আসাহা ৩০ মাস আড়াই বছর এতে থেকে তার শ্রীকারগন বা মহাদিসাম ফাহে কেরাম নিয়েছেন যে সর্বনিম্ন হামলের সময় অর্থাৎ গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস কমপক্ষে ছয় মাস হইতে হবে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন তারপর ইরশাদ করছেন আমার কৃতজ্ঞতা হবে না এলাইয়াল মাসির আর মনে রাখবে গায়ের জোর দেখাবে না কষ্ট দেবে না মাতা পিতা কে আমার কাছে প্রত্যাবর্তন স্থল ফিরে আসতে হবে জবাবদেহি করতে হবে বলছেন যে তোমার মা বাবা যদি পিড়া পিড়ি করে এই কাজের জন্য যে আন্তু শেখাবি আমার সাথে শির করো তাহলে কখনো তাদের কথা মানবে না তাদের কথা মানবে না তার মানে কি বেদবি করবে বাপ মা বলছে চল ওই ওই রাস্তা নেই চল ওই পাপটা কর তার মানে কি বাপ মাকে মারবেন কষ্ট দেবেন না কখনো কথা বললে বাড়িতে রাখবো না না আল্লাহ বলছেন না দুনিয়ার ইহ জগতের ভালো সম্পর্ক রাখতে হবে তাদের সাথে যদিও মুশ্রিক হোক না কেন যদিও বিদাতি হোক না কেন যদিও বেনামাজি হোক না কেন পাপিস্ট হোক না কেন সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়দের বাইরে যাওয়ার সুযোগও থাকবে মানবতাকে রক্ষা করার জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন। হারুন হোসেনের উপস্থাপনায় अनन्य गुणालान देखान माना दुनिया रात साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाइम टी He faces well, is, is, my my uh, is, uh, about... he listens my question is about the beard about imamati what other people believe in he answers the so number one is the help of Allah he satisfies in the light of glorious Quran and authentic hadith if Allah helps you believe me you have to get success catch dr. Zakir um, Thank you the next quality To get convincing and valid answers dial Dr Zakir prati shanibar raat 7:30 ta bangladesh peace tv banglay The students of Islamic International School welcome all of you as alaykum wa rahmatullahi wa barakatuhu. Al-malikul kudusu, s-salamu al-mukminu m i m I'm so blessed to be. Everywhere I see, even on TV People talking trash about the way I be But what they all hate is we get great Cause we're only ones with our heads on straight Don't ever find your head looking out If you read the Quran, you're the best in the town M-U-S-L-I-M I'm so blessed to be with them M-U-S-L-I-M I'm so blessed to be with them Watch little wonders at their best বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে পিটিবি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে বিষয়বস্তু ছিল মাতা পিতা যদি আল্লাহর অসন্তুষ্টির কাজের জন্য আপনাকে পরামর্শ দেয় অথবা চাপ সৃষ্টি করে তো করবেন কি আল্লা বলছেন ফালা তো মানবেনা কমপক্ষে বৈধ কথা বলতে কথা। সন্নত মুস্তাহ বলছে বলছে তো মানবেনি অবশ্যই কারণ আল্লাহ এগুলি পছন্দ করেন বৈধ জাহেজ কাজ বাবা চল তো আমাকে নিয়ে যান কোনো পাপ করতে যায় না সেখানে কিন্তু যদি আবার শির্বিদাতের আস্থানা যায় শির্কিদাতের অনুষ্ঠানে যায় কখনো নিয়ে যাবেন না আল্লাহ আল্লাহাক বলছেন ও সাহেব তবে তাদের সাঁত দাও ইহ জগতে ভালাইর সাথে কল্যানের সাথে মানে তাদের সাথে এই পার্থিব জগতে সদ্ ব্যবহার করা যতই পাপিষ্ট হোক না কেন বাপমা তাদের সাথে সদ ব্যবহার করা সাবিলামান এবং তুমি বাপমা যদি আল্লাহর অবাধ্য হয় গুনাগার হয় পাপের রাস্তায় থাকে তাদের পথে চলবে না বরং তুমি অনুসরণ করবে ওইসব লোকদের রাস্তার যারা আমার অভিমুখী আমার দিকে যারা ফিরে থাকে মান আনা আল্লাহর দিকে সবচেয়ে আল্লাহর দিকে রাস্তায় থাকুক এটা বোঝানো হয়েছে আমসুলগনের পরে সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী সাহাবাই কিরম রাজি আল্লাহন তাদের রাস্তায় চলো তাবেইন তাবা তাবেইন খাই করুন হ্যাঁ স্বর্ণ যুগের লোকেরা তাদের রাস্তায় চলো তারপরের যুগে শির বিদাত বহু পাপ শুরু হয়েছে দিনে ঘাটতি করেছে মানুষরা তখন তারা আদর্শ তেমন থাকে সেই যুগের মানুষরা রাসোল উল্লাহামের অনুসরণ করতে হবে সাহাবাইকে রাম খোলাফের রাশিনের অনুসরণ করতে হবে আর যারাই যুগে যুগে কোরআন সন্ন্যার দাওয়াত দেবে তাদের অনুসরণ করতে হবে তারা এই আয়তে সামিল বলছেন এলেই আমার যে আল্লাহ ভালো করেছেন আল্লাহ পাবেন আপনি মন্দ করেছেন কেউ টের পেল না পাপ করে অন্যায় করে ধরাই পড়লেন না আল্লাহ তো জেনেই গেছেন সুতরাং মুক্তি পাবেন না যদি আল্লাহর কাছে তাও না করেন তারপরে এখন আল্লাহ পাক রব আলমিন দ্বিতীয় উপদেশ উল্লেখ করেছেন লোকমান হাকিমের লোকমান বলছেন এই উপদেশ হচ্ছে আল্লাহ পাক সম্পর্কে এই বিশ্বাস রাখা সম্পর্কে যে আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ শুনছেন আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারবো না সাল্লাফের কোনো এক ব্যক্তি উপদেশ দিতে বলেছিলেন যে তুমি যদি গোনা করতে চাও তাহলে আল্লাহ দেখতে পাবে না পাপ করার ইচ্ছা হচ্ছে জানতে পারলো না আছে এমন জায়গায় কোথাও যখন নেই তাহলে আর পাপ করিয়েন না সবসময় আল্লাহ জেনে নিছেন তাহলে কেন পাপ করবেন আপনি সুযোগ পেয়েছেন বলে পাপ করবেন আল্লাহ সবকিছুই প্রত্যক্ষ করছেন মানে যেকোনো কাজ ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক তাহলে ভালো করলেও আর মন্দ করলেও কেউ কেউ তফসির করে শুধু মন্দটাকে বুঝতে চাইছেন না কিন্তু আল্লাহাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আপনি ভালো কাজ করলেও যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হোক মানুষ জানল না আল্লাফাক আপনাকে তার প্রতিদান সরিষার দানা পরিমাণও যদি হয় ফতাকুন এক তো সরিষার দানাই ক্ষুদ্র আর সেটা যদি আবার পাথরের ভিতরে কোথাও ঢুকে থাকে আউফিসে অথবা আকাশ সমহের কোথাও থাকে আউফিল আর অথবা ভূগর্ভে থাকে আপনি জানতে পারছেন না আপনার আপন যেন কেউ জানতে না। কিন্তু আপনার একটা ভালো কাজ অথবা মন্দ কাজ কোথাও লুকিয়ে আছে মানে গোপনীয়তার সাথে সেই কাজ করেছেন কেউ টের পাইনি আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিন সেটা অবশ্যই নিয়ে আসবেন আপনার আমল্লামি কর্মলিপিতে আছে রেকর্ড আছে আর কেমতের দিনে আপনার সামনে পেশ করবেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ফকর রব্বুল্লা আলমিন সুক্ষদর্শী লাইম করো একজন মানুষের শিরক মুক্ত হওয়ার পরে তহিদ প্রতিষ্ঠার পরে সময় এ কথা মগজে বসিয়ে রাখা যে ভালো করি তবু আল্লাহর কাছে পাব। আর মন্দ করলেও আল্লাহর দৈহিক এবাদত অন্তরের এবাদত গোটা অঙ্গ প্রতঙ্ের নামাজ এত সুন্দর এবাদত যাতে মাথা থেকে পা পর্যন্ত বাইরের যেগুলি অঙ্গ রয়েছে আর ভিতরে সবগুলি অংশ নেই তাই না খেয়াল খুশি নয় করা কাজা করে নয় অনর্থক বিনা কাজে মসজিদে গিয়ে পুরুষদের নামাজ আদায় করা নবী কার্লামের তরিকায় নামাজ আদাই করা পড়ছে আর ছেলেকে উপদেশ দিচ্ছেন তুমি ভালো কাজের উপদেশ দেবে নির্দেশ দেবে ভালো কাজ বৃদ্ধি করার চেষ্টা করবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে যেখানে বল প্রয়োগ করা সম্ভব সেখানে বল প্রয়োগের মাধ্যমে বল প্রয়োগ করে বাধা দেবে এটা হচ্ছে প্রশাসন সরকার বল প্রয়োগ করে বাধা দেবে আপনি বাড়ির সরকার বাড়ির মালিক আপনার স্ত্রী আপনার ছেলে অন্যায় কাজ করছে বল প্রয়োগ করে বাধা দেবেন যদি তা সম্ভব না হয় তাহলে আপনার অসম্ভব আপনার জন্য এরকম যদি নিরপায় কেউ হয় তো ভাবে কাল অন্তর দিয়ে ঘৃণা করে প্রতিবাদ জানাবে আরে পাপ করছে বিড়ি কাছে কিছু বলতে পারেন না হয় আর বললে সংশোধন করেন আর বসে বসে ধোঁয়া খাচ্ছেন এটা তো আপনার যৌতুকর মতো হারাম নেওয়া হচ্ছে কন্য্যা বসিয়ে দিয়ে পয়সা দেওয়া হচ্ছে সবাই রূপ চেহারা দেখছে হারাম কাজ হচ্ছে গান বাজনা হচ্ছে আরো কত কি পাপ হচ্ছে অবাধ মেলামেশা মহিলা পুরুষদের আর আপনি সেই বিবাহ সাধীতে হাজির আর যা বিপদ আপদ আছে তার উপর তুমি ধৈর্য ধারণ করো বোঝা যাচ্ছে যে ভালো কাজের কথা বললে অন্যায় বাধা দিলে কষ্ট আসতে পারে কষ্ট করতে হবে আমি কষ্ট পেয়েছেন জাতির পক্ষ থেকে নবীরা এগুলি হচ্ছে কাজ যেমন মানুষ করতে পারে মনের মানুষ করতে পারে না ভালো কাজ একটা বলবেন চল নামাজ পড়তে চলেন বলবেন না সাহস করে গ্রামের লোককে দুর্বল মানুষ হলে নামাজ না পড়ে বসে আসে ভাই চলেন নামাজ পড়তে চলেন কেমন এই অন্যায় কাজটা করছেন এটা তো পাপ এটা তো অন্যায় কাজ এটা তো ঠিক নয় এইটা হচ্ছে দৃঢ় সংকল্পদের কাজ গাল ফুলিয়ে কথা বলা মানে কথা বলছেন এদিকে মুখ করে কথা বলছেন লোকের দিকে দেখছেন না এই বিভিন্ন ভঙ্গিমা এগুলো হচ্ছে অহংকার প্রকাশ ও মারাহা আর দাম্বিকতার সাথে এই জমিনে চলাফেরা করিও না হাঁটার সময় ঠাটবাটের সাথে হাঁটা দাপটের সাথে হাঁটা এটা অহংকার প্রকাশ করে আর গর্বে ভালোবাসেন না আর চলায় মধ্যম পন্থা অবলম্বন করবি দুর্বল রুগীর মতো চলবেন না একবারে ক্ষীণ হয়ে আর একেবারে বাহাদুরি দেখিয়ে চলবেন না সামনে কারো দিকে দেখছেন না উচ্চ স্বরে কথা বলা চিৎকার করে এটা অহংকারীর লক্ষণ চিৎকার করে কথা বলা যদি ভালো হইতো পছন্দনীয় হইতো আল্লাহর কাছে বা মানুষের কাছে তাহলে সবচেয়ে ভালো আওয়াজ হইত গাধার কিন্তু গাধার আওয়াজ শুনলে সবচেয়ে শ্রুতি কটু সবচেয়ে বেশি শ্রুতিকটু শুনতে খারাপ লাগে বেশি লাগে এই গাধার আওয়াজ তাহলে চিৎকার হইচ করা এটা অহংকারীদের কাজ আর অভদ্রদের কাজ আল্লাহ ফখর আমাদের গুনা খাতা মাফ করেন চরিত্র আদর্শ পরিবার কেমন হবে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 साढ़े पांच टाइम छीव जंतर मुहम्मद हाशिम मदानी अपनारा देखें शेख हाशिम मदानी की सम्प्रचारोटे डे आतरिक बार्ता शत्रु के जय कर मंद के, के प्रतिहत करो तुम देखे जरा तुम बिरोधित करा तुम्हारे परम बंधु शत्रु के परित ना बर जय करन केय कर मानवतार समाधान